আইসার রদ আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদের যখন কোনো কাজে নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন একবার তারা বললেন হে আল্লাহ রসুল আমরা তো আপনার মত নই আল্লাহ তাল্লাহ আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনা ক্ষমা করে দিয়েছেন তা শুনে তিনি রাগ করলেন কি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠলো অতপর তিনি বললেন তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি